أغفيت على الحسن العبقى فالورد تضوّع وعتنقى حسن يا رب لنا الخلقى الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد لبسهده আল্লাহ নিশ্চয়ই উৎকৃষ্ট আকৃতির একজন মানুষ ঠিক তখনই প্রকৃত মর্যাদা ও সম্মানের অধিকারী হবে যখন সে আল্লাহ সুবাহানহা তালার অনুগত বান্দা হিসেবে জীবনযাপন করবে জীবনের সর্বক্ষেত্রে রাসুল্লাহ সাল্লামের আদর্শের অনুসরণ করবে নিজেকে করবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী সুনানিজিতে আবু হুরের রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন ও সৎ চরিত্র সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে রসুল আলি ই করেছেন বিবাদ আমি জান্নাতের শেষ সীমায় একটি ঘরের জামিন হচ্ছি যে সত্যবাদী হওয়া সত্ত্বেও কলহ বিবাদ বর্জন করে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে সার্থাচ্লেও মিথ্যা বলা বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি যার চরিত্র সুন্দর হয়েছে ইন্নালিক নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের কারণে দিনে রোজাদার রাতে কিয়ামকারীর মর্যাদা লাভ করে হে প্রিয় মোমিন ভাই ও বোনেরা তিনি বলে তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি এবং কিয়ামতের দিন অবস্থানের দিক থেকে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে তারা যারা তোমাদের মধ্য থেকে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি আরো বলেছেন মাানের পাল্লায় সৎ বস্তুই অধিক ভারী হবে না আর আল্লাহ সুবাহ অশ্লীল ও ইতর ব্যক্তিকে অপছন্দ করেন তুই ভাই বোনেরা আমরা যেন কোরআন হাদিস বর্ণিত উত্তম গুণাবলীর মাধ্যমে সৎ চরিত্রবান হতে পারি এবং যাবতীয় মন্দ স্বভাব ও দুশ্চরিত থেকে বেঁচে থাকতে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় এই চ্যানেল উম্মা নেটওয়ার্কাক ও আখলাকে জামিমা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনসা আল্লাহ বোনেরা আমরা আমাদের আখলাকে সুন্দর করি সব ধরনের মন্দ স্বভাব ও অশ্লীলতাকে পরিত্যাগ করি উত্তম গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে নিজেদের সুশোভিত করি আর আল্লাহ সুবাহ হাত তালার কাছে বেশি বেশি করে এই দোয়া করি আল্লাহ হুম্মা আহসান তহল কি আহসেন হুলুকি হে আল্লাহ আপনি তো আমার আকৃতি কে সুন্দর করেছেন অতএব আমার চরিত্র সুন্দর করে দিন আব্বাল আলমিন